حديث نمبر ساتسوليس عن أبي هريرة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فأتاه جبريل عليه السلام فقال ما الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه وبلقائه ورسله وتؤمن بالبعث قال ما الإسلام قال الإسلام أن تعبد الله ولا تشرك به وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال ما الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال متى الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل وسأخبرك عن أشراطها إذا ولدت الأمة ربها وإذا تطاول رعاة الإبل البهم في البنيان في خمس لا يعلمهن إلا الله ثم تلى النبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة ثم أدبر فقال ردوه فلم يروا شيئا আবু আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলিহ্লাম একদিন প্রকাশ্যে জনগণের সামনে বসেছিলেন ইতিমধ্যে মহাফেরিস্তা জিবরিল আলিহালাম এসে তাকে জিজ্ঞেস করলেন ইমান কাকে বলা হয় নবী করিম সাল্লিহাম উত্তরে বললেন ইমান হল এই যে আপনি আল্লাহর প্রতি তাঁর ফেরিস্তাগণ তাঁর কিতাবসমূহ তার সাথে তার সাথে পরকালের সাক্ষাত। তার রসুলগণ এবং মৃত্যু বরণের পর পুনরুত্থিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করবেন মহাফেরিস্তা জিবরিল আলিহাল্লাম আবার নবী করিম সাল্লিহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলাম কাকে বলা হয় নবী করিম সাল্লিহি আসাল্লাম উত্তরে বললেন ইসলাম হল এই যে আপনি আল্লাহর এবাদত বা উপাসনা করবেন এবং তার সাথে কোনো প্রকারের অংশীদার স্থাপন করবেন না নামাজ প্রতিষ্ঠিত করবেন ফরজ জাকাত প্রদান করবেন এবং রমজান মাসের রোজা পালন করবেন মহাফেরিস্তা জিবরিল আলি ইসালাম আবার তাকে জিজ্ঞেস করলেন এহসান কাকে বলা হয় তিনি উত্তরে বললেন এহসান হলো এই যে আপনি এমনভাবে আল্লাহর এবাদত বা উপাসনা করবেন যে আপনি যেন তাকে প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছেন তবে এই বিষয়টি যদি সম্ভবপর না হয় তাহলে আপনি আপনার হৃদয়ে এই ধারণা পোষণ করবেন যে তিনি আপনাকে অবশ্যই প্রত্যক্ষ করছেন মহাফেরিস্তা জিবির আলী ইসালাম আবার তাকে জিজ্ঞেস করলেন কেয়ামত কখন সংঘটিত হবে তিনি উত্তরে বললেন এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি কিছু অবগত নন তবে আমি আপনাকে কেয়ামতের কতকগুলি নিদর্শন পেশ করছি যখন কৃতদাসী তার অভিভাবকের জন্য যখন কৃতদাসী তার অভিভাবকের জন্ম এবং যখন কালো উঠের রাখালগণ অট্টালিক এবং যখন কালো উটের রাখালগণ অট্টালিকা নির্মাণের কাজে পরস্পর গর্ব করবে যে পাঁচটি বস্তুর জ্ঞান শুধুমাত্র আল্লাহর আয়ত্তাধীন সেই পাঁচটি বস্তুর জ্ঞানের অন্তর্ভুক্ত হল কেয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়ার জ্ঞান অতপর নবী করিম সাল্ল আলী ওসাল্লাম এই আয়তটি পাঠ করলেন অর্থাৎ নিশ্চয় আল্লাহর কাছেই রয়েছে কেয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়ার জ্ঞান অতপর মহাফেরিস্তা জিবরিল আলিহাল্লাম চলে গেলেন তাই নবী করিম সাল্লু আলি ওসাল্লাম সাহাবিগণকে বললেন তাকে ফিরিয়ে আনা হোক কিন্তু সাহাবিগণ আর কিছুই প্রত্যক্ষ করতে পারলেন না সুতরাং নবী করিম সাল্লু আলিহ্লাম বললেন ইনি হলেন জিবরিল তিনি মানবজাতিকে প্রকৃত ধর্মের কথা শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন शाहेह बखारि हादिस नम्बर पंचाश एवं शाहेह मुस्लिम हादिस नम्बर एक हाइन बंधन मध्य नई तब हादीस शब्दगुली शही बखारी हदीस बर्णन करी सहबर परिचय पूर्वे तर नम्बर हदीसें उल्लेख कर हदीस होते शिक्षणियों विषय एक এটি একটি মহা হাদিস এর মধ্যে সন্নিবেশিত হয়েছে প্রকৃত ইসলাম ধর্মের সমস্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য মৌলিক বিষয়সমূহ দুই এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে ইমান ও আমল প্রকৃত ইসলাম ধর্মের সাথে জড়িত রয়েছে সুতরাং ইমান ছাড়া আমল এবং আমল ছাড়া ইমান গ্রহণযোগ্য নয় এবং সঠিক পন্থাও নয় কেননা প্রকৃত ইসলাম হলো ইমান ও আমলের সমষ্টি তাই পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে আমল বা সৎকর্ম সম্পাদন প্রকৃত ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত কেননা আমল বা সৎকর্ম সম্পাদন করা অন্তরের প্রকৃত ইমানের ফলাফল তিন এই হাদিসটির দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে প্রকৃত ইমানের সাথে জড়িত রয়েছে প্রকৃত ইসলাম এই হাদিসটির দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে প্রকৃত ইমানের সাথে জড়িত রয়েছে প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক কথা কর্ম এবং নিয়ত অতএব অন্তরে ইমান স্থাপন করার অর্থ হল আল্লাহর প্রতি অন্তরে অটল বিশ্বাস স্থাপন করা এই বিশ্বাসের মৌখিক স্বীকৃতি প্রদান করা এবং এই বিশ্বাস অনুযায়ী কর্ম সম্পাদনের মাধ্যমে নিজেকে পরিচালিত করা